আইসা ওয়াদ আনহা হতে বর্ণিত তিনি বলেন ফাতেমা বিন্থে আবু হুবায়শ ওয়াদ আনহা এর ইসতেহাজ হতো। তিনি এ এবয়ে নবী সাল্লাইকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এ হচ্ছে রগের রক্ত হায়াজের রক্ত নয় সুতরাং হায়েজ শুরু হলে সালাত ছেড়ে দিবে আর হায় শেষ হলে কোসল করে সালাত আদায় করবে